الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والسعيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه واتبعه ومن دعا بدعواته إلى يوم الدين شمانة داشق من رلي السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته داشق من رلي أمرا سوحي البخاري داربائيك حديث رأيك حديثنا شنعات كتاب الرقاق ديلي نوم رطا سيشتر كاري আজকে আমাদের হাদিস সহায়তার পাঁচশো ছয় নম্বর থেকে আলোচনা শুরু হচ্ছে কেয়ামত কায়ে হবে না কেয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ফাইদা তলা তারা সবাই ইমান হয়ে যাবে সবাই তখন তার সঙ্গে তখন তিনি ওই আয়াতেন রসুল আলাম যেখানে বলা হচ্ছে সেদিন কোন ব্যক্তির ইমান গ্রহণ কোনো কাজে আসবে না যারা এর আগে ইমানদার হয়নি সূর্য পশ্চিম দিক থেকে উঠার কারণে তখন সারা পৃথিবীর মানুষটা আর পেয়ে যাবে ইসলাম যা বলেছিল সব সত্যি এখন তো ধরা পড়ে যাচ্ছি এখন তো তেমত হয়ে যাবে জলদি করে ইমান নেফেলি তখন তারা সবাই ইমান আনবে কিন্তু আল্লাহ তালা কারো ইমান তখন কবুল করবেন না যারা এর আগে ইমান এনেছে ওই ইমানদারদের ইমানটাই থাকবে তাদেরটাই আল্লাহর কাছে কবুল হবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে দেখে যারা ইমান আনছে তাদের কারো ইমানকে আল্লাহ তালা গ্রহণ করবেন না অথবা আও কাছাপাছি ইমান ইহা তথা তথাকথিত মুসলিম যারা ছিল থাকবে ওই সময় কিন্তু তারা তাদের তওবা করতে চাইবে এখন তারা নিজেরা ভালো মুসলমান হতে চাইবে তাদেরকেও আল্লাহ সেই সুযোগ দেবেন না গোনার থেকে তবা করতে চাইবে তথা তথাকথিত মুসলিমরা যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তাদের ত অবাকি কবুল করবেন না আল্লাহ তালা যে ইমানদার ছিল তার ইমানের উপরে সিল হবে যে কাফের ছিল কুফের উপরে সিল হবে যে ভালো আমলের ছিল ভালো আমলের উপরে তার সিল দেওয়া হবে যে তথাকথিত মুসলিম ভালো মদ্য ভেতরে জড়িত হয়েছিল তার ওইরকম অবস্থাই থাকবে তাকে এখন আর সুযোগ দেওয়া হবে না এরপরে তিনি বললেন ওলা তা কুমানুমা বা ই না হুমা ভালা ইয়ে বা ইয়ে আনি বেচা কিনা করার জন্য লোকেরা বাজারে থাকবে কেয়ামত শুরু হয়ে যাচ্ছে তারা তখন বেচা কিনা করছে তারা জানে না কেয়ামত হয়ে যাবে কাপড় খুলছে দোকানির হাতে কাপড়ের এক মাথা আর আর এক মাথা হচ্ছে ক্রেতার হাতে সে দেখতেছে কাপড়টা ঠিক আছে কিনা কেমন দামা দামি করছে ওই মুহুর্তে কেয়ামত এত ত্বরিত গতিতে হবে ফলা ইয়ে তা আনি তারা বেচা কেনাটা তাহড়া করে শেষ করে নেবে এই সুযোগ পাবে না অথবা এই কাপড়টাকে তারা গুটিয়ে নিক এখন তারা একটু কেয়ামতের জন্য রেডি হয়ে যাক এই সুযোগও তাদেরকে দেওয়া হবে না এই হাতের মধ্যে থাকা অবস্থাই কেয়ামত তাৎক্ষণিকভাবে ঘটে যাবে বলা তা কুমেন না সে আত ওখাদ সরাফা আর রজলু বেলা বনেলা খাতে হিফেলা এত আমহ কেয়ামাত এমনভাবে আসবে যে এক ব্যক্তি তার দুধ ছিল তার জানোয়ার থেকে উঁট থেকে যার উট আছে যার গরু আছে গরু থেকে যার সাগর থেকে দুধ দোহায় তারা দুধ দোহানের কাজ করে নিয়ে আসবে নিজের মুখে দেবে বা খাবে বা পরিবারকে খাওয়াবে সে সুযোগ পাবে না কেয়ামাত হয়ে যাবে দোহানো দুধ হাতের থেকে পড়ে যাবে ওলা তাকুমানি তো হাউ দাহু ফালা ইয়াস কাফি আর এমন অবস্থা কেয়ামত হবে যে একটি লোক তার পানির হাউজ যেটা আছে পানি জমা করার জন্য ট্যাঙ্ক যেটা আছে পানি ট্যাঙ্ক যেটাকে টাঙ্কি বলি আমরা এটাকে একটু ঠিক করবে হয়তো কোনো জায়গায় ছিদ্রো ছিল ওটাকে কারেকশন করছে তারপরে পানি আসবে একটু পানি খাবে ওইটা ঠিক করে পানি আসবে পানি খাবে এই সুযোগও পাবে না ক্যামত শুরু হয়ে যাবে অনুষ্ঠিত হয়ে যাবে ক্যামত এমনভাবে এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে হয়ে যাবে একটি লোক তার লোকমা উঠিয়েছে মুখের মধ্যে ঢুকিয়েছে কিন্তু এটাকে চাবানো বা গলাধকরণ করা খাওয়ার সুযোগ পাবে না শেষ এত দ্রুত হবে কে আমত কত দ্রুত হবে কতক্ষণ সময় লাগবে ইশরাফিল আলী সালাতাম যাকে আল্লাহ তারা সিঙ্গা ফুকার দায়িত্ব দিয়েছেন তিনি অনেক আগে থেকে রেডি হয়ে আছেন এই ফেরসটাকে দায়িত্ব দেওয়া হয়েছে কে আমতের জন্য ফুঁ দিতে সিঙ্গায় ফুঁ দেওয়ার জন্যে তিনি ফুঁ দেওয়ার জন্য রেডি হয়ে আসেন সিঙ্গা ওনার মুখে ঢুকানো আছে শুধু তিনি ফু দিয়ে বাতাসটা মুখ থেকে সিংহার মধ্যে দেবেন আরেক কেমত হয়ে যাবে এই যে এত দ্রুত গতিতে হবে এই কথা আল্লাহতালা অনেক আয়াতে বলেছেন কিন্তু টাইম ঠিক করে দেননি কতদিন হবে কত শনি হবে এখন থেকে কত হাজার বছর হবে না কত শত বছর হবে না তার চেয়ে কম না তার চেয়ে বেশি কেউ তা বলতে পারবে না এই জন্য বারে বারে যখন জিজ্ঞেস করা হয়েছে মুসলমানরা জিজ্ঞাসা করতেন কাফেররা জিজ্ঞাসা করত আপনাকে জিজ্ঞেস করে কেয়ামাত আপনি শুধু এটা বলে দেন এই কেয়ামত অনুষ্ঠিত হওয়ার দিন তারিখ কাল আমার রবের কাছে আছে এই কেয়ামতের সঠিক তারিখ সময় আল্লাহ ছাড়া আর কেউ জানে না কাউকে তিনি জানান না কাউকে এই খবর তিনি দেন নেই একমাত্র আল্লাহ তালা করে রেখেছেন ফাঁকুল আতফ ইসামাওয়াত আর জমিনের মধ্যে এটা খুব কঠিন হয়ে গেল হেভি হয়ে গেল এর অর্থ হচ্ছে এর জ্ঞান আসমান জমিনে যেন জানা কারো পক্ষে জানা আসমান জমিনের অসম্ভব এবং কঠিন হয়ে গেল এটি একটি তাফসির আর এর আরেকটি তাফসির করেছেন কোন কোনো মোভাসের সেটা হচ্ছে যে যখন কেয়ামাত সংঘটিত হবে সেটা এত ভারী এত সাংঘাতিক এত বড় একটা ঘটনা আল্লাহ তালা কেয়ামাতের বর্ণনা করেছে যেটা ঘটার ঘটবে এত বড় ঘটনা এত সাংঘাতিক ঘটনা সেটা এই সাংঘাতিক ঘটনা যখন ঘটবে আসমান জমিন সবার জন্য এটা এক বিশাল ব্যাপার ঘটে যাবে সমস্ত কিছু লন্ড হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে বাগতা হঠাৎ করে আর তারা আপনাকে বারবারে জিজ্ঞেস করে হাফিউন আনহা তারা মনে করে আপনি বোধহয় জানেন জানেন যেহেতু বলেন না কেননা লুকিয়ে রাখছেন কি না এই জন্য তারা বারবার আপনাকে জিজ্ঞেস করে আবার আল্লাহ তালা সে আয়তে বলছেন আপনি বলেন আবার কুল ইনামাইল মুহাইন্দাল কেয়ামতের সংগঠিত হওয়ার দিন তারিখ শুধুমাত্র আল্লাহ তালার কাছে এর জ্ঞান আছে এর খবর আছে আর কারো কাছে নেই কেয়ামতের জন্য প্রস্তুত হওয়া দরকার কেয়ামত ঘটে গেলে আমি পার পেয়ে যাব আল্লাহ তালার কাছে আমার কি অবস্থা হবে এই জন্য এক সাবি যখন জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ মাত তেয়ামত কবে হবে তিনি উত্তর না দিয়ে বলেন, মা আদাতা তেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ তেয়ামত এবং তার পরে যে তোমার সামনে স্টেশনগুলো আসছে দৃশ্যগুলো আসছে সেগুলোতে তুমি নিরাপদ থাকার জন্য বিপদ মুক্ত থাকার জন্যে তুমি কি প্রস্তুতি করছো ওইটার দিকে নজর বেশি দাও কয় তারিখে হবে কোন মাসে হবে কোন বছর হবে সেগুলোর জন্য খোঁজাখি করে লাভ নেই সেগুলো পাবে না সেগুলো একমাত্র আল্লাহ তালার কাছে আছে সুরান্না খালি সাতাত্তর নম্বর আয়ত আল্লাহ তালে সাদ করেন বোমা আমরুসাহ কালাম আহ আকরাম দেয়ামতের খবরটা ব্যাপারটা হবে এত দ্রুত গতিতে চোখের পলকের মধ্যে ঘটে যাবে একটি চোখের পলক দিতে কতক্ষণ লাগে এত দ্রুত গতিতে আম হয়ে যাবে আওহু আকরাব অথবা চোখের পলকের চেয়ে আরো কাছে আরো কম চোখের পলকের থেকে কম সময়ে আর কি হিসাব করা যায় মানুষের হিসাবে আর হিসাব করার কিছু নেই এত দ্রুত গতিতে ঘটবে এখন মানুষের মনে এই প্রশ্ন বহুদিন থেকে এখন মুসলমানরা মাঝে মধ্যে প্রশ্ন করে আমাদেরকে বলে যে আপনারা যা তিরভূম কোরআন হাদিস পড়েছেন কি মনে হয় কে আমাদের আর কতদিন বাকি আছে এটা কোনো ব্যক্তির পক্ষে গ্যাস করা সম্ভব প্রশ্নই আসে যেটা আল্লাহর রসুল সাল্লা সাল্লাম পক্ষে আন্দাজ অনুমান করা সম্ভব হয় হয়নি এখনকার একজন আলেম কি করে সেটা বলবে কাজে এই প্রশ্ন করাটাই বাতুলতা ছাড়া কিছু নয় অবান্ত প্রশ্ন এটা করা ঠিক নয় বরঞ্চকে আমাদের ভয় দিলে আল্লাহর ভয় নিয়ে আসা সেজন্য আমল দিকে উৎসাহিত হওয়া মনোযোগ দেওয়া ওটা হচ্ছে আসল জিনিস আল্লাহতালা কে আমাদের খবরটা শুধু ওনার হাতে রেখেছেন আর কয়েকটা জিনিস আল্লাহ তালার কাছে রেখেছেন কাউকে জানতে দেন না সেটা সুরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে তিনি এর সাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে একমাত্র আছে কে আমাদের জ্ঞান খবর কয় তারিখে হবে কখন হবে কোন বছর হবে ওয়াজুর আর বৃষ্টি কখন হবে সেটাও আল্লাহ তালাই জানেন ওয় আলোল আর হাম আর গর্ভের মধ্যে কি আছে সন্তান কি জিনিস আছে এটা একমাত্র আল্লাহ তালা জানেন ওমা তাদ্রি ন আর কোনো ব্যক্তি জানে না কোনো আত্মা জানে না আগামীকাল সে কি কামাই করবে আগামীকালের দিনটা তার কেমন যাবে কি খাবে কোথায় থাকবে কিছুই সে এখনো নিশ্চিত জানে না অমা তাদ্রি নফসুম ব্য দিন তামুদ কোন নফস জানে না যে কোন জমিনে তার মৃত্যু হবে এই পাঁচটি জিনিস শির লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে এই পাঁচটি বিষয় সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা লাগবে তাফসিল লাগবে আমরা ইনশাল্লাহ এখন বিরতিতে চলে যাই বিরতির পরে এই পাঁচটি জিনিসের উপরে একটু ব্যাখ্যা আমরা পেশ করব ইনশাল্লাহ অবিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম কোরআনে পাকে আল্লাহ তালা কেয়ামত কখন হবে কেউ জানেন না শুধুমাত্র আল্লাহ তালার কাছে আছে যে কেয়ামতের কথা আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি যে আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারবে না দুই নম্বরে ওয়ুনা জরুল বৃষ্টি কখন হবে এটাও আল্লাহ তালাই নাজিল করেন আর কারো হাতে নিয়ন্ত্রণ থাকে না ওয়ুনা জরুল বৃষ্টি আনার জন্য কেউ চেষ্টা করতে পারবে না এখন পৃথিবীতে অনেক বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হয়েছে কোনো জায়গায় অনাবৃষ্টি হয়ে গেলে বৃষ্টিকে আরেক জায়গা থেকে ম্যাগ খেটে নিয়ে এনে ওই জায়গায় বৃষ্টির ব্যবস্থা করা যায় কি না জানি না এখন পর্যন্ত বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারেনি এটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। কেউ কেউ বলবেন যে কালকে বৃষ্টি হবে কি এটা তো আবহাওয়া দপ্তর একটু বলে দেয় এইটার জ্ঞানও আছে কিছু তারা পায় তারা ম্যাগকে দেখে কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে কত বেগে যাচ্ছে কোন জায়গায় গিয়ে বৃষ্টিটা হতে পারে এটা তারা কিছু বলেন কিন্তু সব কথাই আবহাওয়া দফতরের ঠিক হয় না আর তারাও লাস্ট আওয়ারে বলেন এক বছর আগে বলতে পারেন না আল্লাহ আল্লাহতলা কতদিন আগে থেকে জানেন বহু আগে থেকে জানেন আগামী বছর কি পরিমাণ বৃষ্টি হবে এই দেশে সেটা আল্লাহতালা জানেন আগামী একশো বছর পরে কি হবে সেটা আল্লাহ তালা জানেন মানুষ জানে এগুলো না এরপরেও আবহাওয়া দপ্তর বলে অনেক সময় বলে যে এত জোরে এত মাইল বেগে তুফান হবে ভূমিকম্প হবে দেখা সব রেডি সরকার অনেক কিছু রেডি করে রাখছে বাড়িঘর খালি করেছে পরে বলে যে না তুফানের দিকে আসেনি বার্মার দিকে চলে গেছে চীনের দিকে চলে গেছে এরকমও হয়েছে তাহলে মানুষের পক্ষে যদি একটু সামান্য খুব কাজের সময় তারা কিছু বলতে পারে কিন্তু সব বলতে পারে না আর বৃষ্টিতে তারা আনতেই পারে না তারপরে তিন নম্বরে আল্লাহতালা বলেছেন অয়াল মুমাফিল আর হাম গর্বের মধ্যে যা কিছু আছে সেটা আল্লাহ তালা জানেন আর কেউ জানে না এটা এখন কেউ কেউ বলবেন যে আজকালকে তো স্ক্যানিংয়ের ব্যবস্থা আছে স্ক্যান করলে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে তো শুধু আল্লাহ জানেন কেমনি মানুষও তো জানে আগের জমানা জানতো না এখন জেনে ফেলে এই যুক্তি যে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে মানুষ কবে জানে অনেক পরে জানে ভ্রণের একটা পর্যায়ে আসার পরে মানুষ জানে তার আগে জানে না আল্লাহ তারা তার আগে জানেন অনেক আগে থেকেই জানেন এক নম্বর দুই নম্বর মানুষ যখন জানে কতটুকু জানে সে ছেলে না মেয়ে এর চেয়ে বেশি কতটুকু জানে কতটুকু সুস্থ হবে কতটুকু অসুস্থ হবে এইটা পরিষ্কার জানে না ইদানিং কিসে কিছু জানে যে এটা ডিজাবল হতে পারে কিনা না বাচ্চাটা না সুস্থ হবে তারপরেও খুব সীমিত জ্ঞান তাদের অনেক সময় তারা বলে এই বাচ্চাটা ডিজাবল হবে পরে দেখা যায় ঠিকই না ভালো সুস্থ বাচ্চা জন্ম নিয়েছে অনেক সময় ডিজাবিলিটি কোনো লক্ষণ খুঁজে পায় না সুস্থ মনে করে কিন্তু দেখা গেল তার ডিজাবিলিটি দেখা দিয়েছে এরপরে আরো আছে এই বাচ্চাটা এই সন্তানটা কতদিন বাঁচবে তা কি তারা জানে প্যাটের ভিতরে মরে যেতে পারে তারা সেটা বলতে পারলো না অনেক পরে তারা জানল মিসকারেজ হয়ে যেতে পারে জন্মের পরে মরে যাবে না সত্তর বছর বয়স পাবে না পনেরো বছরে মারা যাবে তারা কিছু জানে তারা এটা জানে না এ নেককার হবে না গুণাগার হবে তা কি জানে এ বড় ডিগ্রি নেবে বিশাল কিছু হবে নাকি রিক্সা চালাবে তা কি জানে কিছু জানে না তাহলে আল্লাহ তালা প্যাটের ভিদে এই লোকটা যা কিছু হবে সব আল্লাহ তালা জানেন মানুষ যদি ছেলে মেয়ে হবে কিনে এতটুকু জানেন তো এটা কোনো কিছুই হল না তাও অনেক পরে তারা জানতে পেরেছে সামান্য বিষয় এরপরে আগামীকালকে কি আর্ন করবে এটা তো কেউ জানে না আগামীকালকে তা সেবকাদান কি অর্জন করবে কি কামাই করবে অফিসে গিয়ে শুনলো যে আজকে তার চাকরিটা চলে গেছে আগামীকালকে তার ব্যবসায় কত টাকা লাভ হবে কোনো ব্যবসায়ী বলতে পারে নিশ্চিত হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তালী ভালো জানে কি খাবে আগামী আগামীকালকে কেউ বলতে পারে না এরপরে শেষটা ওমা তাজি নাফ শুনবি কোনো লোকই জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে কোন জমিনে তার মৃত্যু হবে এবং এই ব্যাপারে অনেক ঘটনা আপনার নিজেরা দেখেছেন এক জায়গায় বেড়াতে এসেছে সেখানে তার মৃত্যু তাহলে আল্লাহতালা এই যে ফয়সলা করে রেখেছেন এটা কেউ বলতে পারবে না আগাম এই জন্যে আমরা আল্লাহ তালার এই জ্ঞানের পরিধি চিন্তা করি আর আমরা কত কম জানি আর যেগুলো আল্লাহ রেখে দিয়েছেন সেগুলো হঠাৎ করে ঘটবে এরকম মৃত্যু হঠাৎ করে চলে আসে কেয়ামত হঠাৎ করে চলে আসবে এগুলোর জন্য প্রস্তুত থাকা জিবরাইল্লা আলাহি সালাতসাল্লাম জিজ্ঞেস করলেন মানুষের সুরত ধরে উম্মতকে জানানোর জন্য ইয়ারাসুল আল্লাহ কেয়ামত কবে হবে তিনি কি বললেন মাল মাস উল আলামা এল যাকে জিজ্ঞেস করা হয় তিনি বেশি জানেন না যে ব্যক্তি জিজ্ঞেস করে তার চেয়ে আজ আপনার থেকে আমি বেশি কিছু জানি না আপনি যেরকম জানেন না আমিও জানি না তখন জিজ্ঞেস করা তিনি বললেন যে কিছু লক্ষণ বলে দেন হ্যাঁ হাদিফে কিছু লক্ষণে কথা এসেছে বিশেষ করে হাজির শরীফে আমার সাথের আলামতগুলো এসেছে কিছু কিছু এগুলো আল্লাহ তালা দেখাবেন কেমন আগে কিন্তু সেগুলো দীর্ঘ সময় ধরে চলবে কিছু অনেক আগে আসবে কিছু একদম কাছাকাছি সময় আসবে হাদিসে জিবরিল্লি তিনি জিজ্ঞেস করলেন যে কিছু আলামত বলেন তখন তিনি বলেছিলেন আনতালেদাল আমাত অথবা কোনো রেওয়ায় রব্বাহা যে একটা কৃত দাসী তার প্যার থেকে যে সন্তান প্রসব করবে সে তার মালিক হয়ে যাবে অর্থাৎ সেই লোক অনেক কিছু হয়ে যাবে যে মার তুলনায় সন্তানের পজিশন অনেক হাই গেছে মায়ের যেন সন্তান হয়ে গেছে আর দেখতে পাবে যারা খালি পায়ে চলে কাপড় সাপড় গায়ের মধ্যে পড়ার মধ্যে তেমন কিছু নেই রকম পর্যায় নিম্ন পর্যায়ের লোকেরা আরেকজনের দয়ার উপরে তাদের জীবন চলতো কাজ করে খেত বা তাদের উচ্ছৃষ্ট নিয়ে খেতো বা তাদের কাছ থেকে কিছু পেলে খেত বা ছাগল চড়াতো রাখাল ছিল গরু চড়াতো এরা একদিন হঠাৎ করে এত পয়সাওয়ালা হয়ে যাবে বিশাল বিশাল অট্টালিকা ভবন নির্মাণ করার প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে এখন তাই হয়েছে বিশাল বিশাল ভবনের মালিক হয়ে গেছে অনেক লোকেরা তারা একসময় কপর দক্ষিণ ছিল তাই না এবং আরেকটি হাজিসে তিনি বলেছেন ইরা উসিদাল আমর ইরাকায় রেহলে আর যখন তোমরা দেখবে যে অনুপযুক্ত লোক দায়িত্ব পালন করছে সমাজের হরতাকর্তা হয়ে বসেছে কোন লোকগুলো যে লোকগুলো অতি নিম্ন মানের নিম্ন মানের রুচিসম্পন্ন লোক ভালো কোনো মান যাদের জীবনে নেই নিচু মানের লোকগুলো অনেক বড় পজিশন দখল করেছে বড়ো ক্ষমতার অধিকারী হয়ে গেছে তাদেরকে বলা হয় গডফাদার ছিল সন্ত্রাসী ছিল এখন অনেক বড় কিছু হয়ে গেছে এবং আরেকটি আলামাতের কথা আমরা শুনেছি অন্য আলোচনায় যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তশরফ করার অবস্থা শুরু হয়ে যাবে জনগণের সম্পত্তি ভোগ দখল শুরু হয়ে যাবে অনুপযুক্ত লোক সরকারি দায়িত্ব পাবে বড় পজিশন গ্রহণ করবে সব কিছু খেয়ামতের আলামত অনেকগুলো ইতিমধ্যে চলে এসেছে অনেকগুলো শুরু হয়ে গেছে বাকি যেগুলো একদম কাছেরগুলো সেগুলো আমাদের সামনে এখন আসেনি পরবর্তী পর্যায়ে আসবে দর্শক মণ্ডলী তেয়ামাতের সংক্রান্ত বিষয়ের এই যে আলোচনা কথা বলা হয়নি কেন শহীদের কথা বলা হয়নি কেন আর শুনেছে ছায়া পাবে তারা শহীদদের মর্যাদা এই সাত শ্রেণী লোকের চেয়ে আরো বেশি নবীদের পরে সিদ্দিকীদের মর্যাদা সিদ্দিকীদের পরে সুহাদাদের মর্যাদা কাজেই তাদের মর্যাদা ইচ্ছে আরও বেশি তারা এ ছায়াসহ আরও কিছু পেতে পারে। কিন্তু যারা এই কোয়ালিটি এই পর্যায়ে যাবেন না তাদের মধ্যে লোকেও আল্লাহ তালার করবত হাসিল করবেন সেই জন্য ওই সাত কিসেমের লোক ওখানে এসেছে এছাড়াও মাঝে মধ্যে অন্যান্য আরও দি একটা গ্রুপের কথাও এসেছে তো কোন কোন সময় যখন একটা হাদিসে বলা হয় যে এই লোকগুলো জায়গা পাবে তার এই নয় যে তারা ছাড়া আর কেউ জায়গা পাবে না আরো কিছু হতে পারে সেটা আল্লাহ যেহেতু করেননি কারণ তাদের মর্যাদা এত হাই এত বেশি আল্লাহ আলম জিমালামত আমার প্রশ্ন হল কেয়ামতের আগে আমাদের একটা আলামত হচ্ছে দার্জাল আসবে পৃথিবীতে তো একটা হাদিস দেখলাম যে ফাতে ভ্রমণ করতে এবং তিনি বললেন আমি যে স্বপ্নটা দেখেছি সেটা তোমার সঙ্গে মিলে গেছে এখন আমার প্রশ্ন দার্জাল কি পৃথিবীতে বেঁচে আছে বা জীবিত আল্লাহ সুমতলা রেখে দিয়েছেন দার্জালের সংক্রান্ত হাদিস কিছু বিভিন্ন দিক থেকে কিছু বর্ণনা এসেছে কিন্তু তার অস্তিত্বের বর্ণনাটা এখন কোথায় আছে কোন হালাতে আছে এটা কিন্তু সুস্পষ্টভাবে বের করা মুশকিল তখনকার ওই ইঙ্গিতে বোঝা যায় যে তার সৃষ্টি হয়েছে এবং কোনো একটা দ্বীপে আছে বলেও কোনো কোন হাদিসে এসেছে কোন দ্বীপটা সেটা কোথায় এটা খুঁজে পাওয়া যাবে না এটাও একটা গায়েব এখন আল্লাহ তালা আমাদের থেকে গায়েব রেখেছে। আমাদের জন্য অদৃশ্য করে রেখেছে। কাজে হইতে পারে ওই হাদিসের বক্তব্য অনুযায়ী তার সৃষ্টি হয়েছে কিন্তু কোথায় আছে কিভাবে আছে সেটা আমাদের জানার বাইরে যেভাবে আমরা শয়তানকে দেখি না তার অস্তিত্ব আছে এইভাবে অনেক কিছু আমাদের দৃষ্টির অগচরে আছে সেই জন্য আমরা এখন চাইলেও এটা দেখতে পাবো না তার সময় মতো আল্লাহ তালা তাকে যখন বের হওয়ার জন্য পারমিশন দিবেন সে বের হলে তখন কি করবে ওই সময় আমাদের করণীয় কি তার থেকে আমাদের কিভাবে পানা চাইতে হবে আল্লাহমাইন আউদিক ফিতাল এই দোয়া তিনি শিখিয়েছে যে আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে আপনার কাছে পানা চাই ওইটার দিকে আমাদের ফোকাস করতে হবে দোয়ার মধ্যে সময় যে আল্লাহ দার্জাল ফেতনা থেকে পানা চাই এটা আমাদের ডিউটি কোথায় আছে ওইটা আমরা চেষ্টা করে খুঁজে বের করতে পারবো না আল্লাহ আলম আমাদের সেশনটি এখানে শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশনে এই হাজিসের বিষয়ের উপরে ধারাবাহিক যে আলোচনা আপনারা পরবর্তী সেশনে শুনতে পারবেন অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি